দিনের যে কোনো কাজ করতে গিয়ে নফসের ঢোকার বিষয়গুলির দিকে খেয়াল রাখি দিনের কাজ করতে গিয়ে আমরা নফসের কি কি ধুকায় আক্রান্ত হয়ে কাজকে নষ্ট করে দেই। সেগুলোর কিছু বিষয় এখানে আলোচনা করা হচ্ছে এক অজব কাজ করার দ্বারা নিজের প্রতি মুগ্ধ হয়ে যাও নিজেকে ভালো মনে হতে শুরু করে দেওয়া সাধারণভাবে অপর মুসলমানের উপর খারাপ ধারণা করা এটা কি নিষেধ কিন্তু সেই অপর মুসলমানকেও পবিত্র ঘোষণা করার অবকাশ নেই আল্লাহ তুজাকু আংফুসাকুম ও আলামু বিমান নিজেদের কাউকে তোমরা পবিত্র ঘোষণা দিও না কে মুি আল্লাহ ভালো জানেন অন্য একজনকেই ভালো বলা যেখানে তাকে অম কি ভালো ধারণা করা কি ভালো ধারণা করা ওয়াজিব কিন্তু ভালো বলা এটা কি নয় জায়েজ নাই সেই ক্ষেত্রে নিজেকে ভালো মনে করা নিজেকে পবিত্র পরিষ্কার মনে করা নিজে আমি ভালো হয়ে পড়েছি ন্যাকামলের দ্বারা এই অনুভূতিটা রাখা এটা কি না যায় এটা শুধু না যায় যে না তার আমল কী কি করে দেয় ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় এটাকেই কি বলা হয় কোনো নেক আমল করার পরেই তো অজবটা আসে না বদামল করার পরে কেউ করছে মনের মধ্যে একটা আনন্দের ভাব আসবে যে আমার এর দ্বারা পূর্ণ হবে এটা বরং নেকামলের পরেই মনে হয় যে আমি ভালো হয়ে এসছি অন্যরা এই ভালো কাজটা করতে পারলো না এই যে একটা মনুভাব এটাকেই বলা হয় অজব আর ইউজব আমলের ফলকে কি করে দেয় নষ্ট করে দেয় তা আমাদের কাজ হবে কিন্তু কাজের প্রদর্শন হবে না বিষয়টা একটু আমরা নিজেদের ক্ষেত্রে খেয়াল করি আলহামদুল্লা আল্লাহ তাহলে অনেককেই তো দিয়েছেন অনেক যোগ্যতা দিয়েছেন এবং যোগ্যতা অনুসারে অনেকেই আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কাজ দিচ্ছেন আঞ্জাম দিচ্ছেন সে এবং জামাত এর দ্বারা উপকৃত হচ্ছে উন্মত এর দ্বারা কি হচ্ছে উপকৃত হচ্ছে কিন্তু সে তার এই নিজের কাজ দিয়ে উপকৃত হতে হলে শর্ত হইলে তার ভিতর কিনা আসতে হবে অজুব না আসতে হবে তার ভিতর উজুব এসে গেলে জামাত উপকৃত হচ্ছে হবে উম্মত উপকৃত হচ্ছে হবে কিন্তু সে কি হবে ক্ষতিগ্রস্ত হবে এমন অনেক হবে যে সে নিজে নষ্ট হয়েছে কিন্তু তার দ্বারা অন্য কি হয়েছে উপকৃত হয়েছে যাহার নামেও এক লোককে লোকেরা দেখবে যে সে নারী বুড়িয়ে সে সী করতেছে চলতেছে অবস্থা করুণ অবস্থা অন্যান্য জাহান্নামীরাও তার প্রতি কী করবে দয়া দেখানোর অবস্থা হবে বলবে হাই আপনি না আমাদেরকে ভালো বিষয়ের নির্দেশ দিতেন আপনার এই দুরবস্থা কেন সেখানে সে জবাব দিবে যে আমি তোমাদেরকে যা বলতাম নিজে করতাম না যা নিষেধ করতাম সেটাতে নিজে লিপ্ত হয়ে যেতাম এই জন্য নিজে খারাপ থাকলেও অন্য তার দ্বারা কি হতে পারে উপকৃত হতে পারে আমি যেন এই ভাবনায় না পড়ে যাই যে আমার দ্বারা যেহেতু ভালো কাজ সম্পাদিত হয়ে হচ্ছে এই আমি কি হয়ে গিয়েছি ভালো হয়ে গিয়েছি এই ভাব যেন না আসে অজবের সারমর্ময় আচ্ছা রিয়া রিয়ার বিষয়টা হলো দ্বিতীয় পর্যায় হলো আমলের ফল বিনষ্ট করে দেয় আমলকে ধ্বংস করে দেয় দ্বিতীয় নফসানি যে রূপ সেটা হলো রিয়া রিয়ার অর্থ হলো যে কাজ করবে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে অন্যদের সন্তুষ্টির জন্য উদ্দেশ্য যদি এটা হয় দিনের কাজই করছে কিন্তু এখানে তার লক্ষ্য উদ্দেশ্য কি অন্যের প্রশংসা পাওয়া অন্যের বাহবা পাওয়া তাহলে এই তার কাজের কোনো ফল পাবে না হাসের মাঠে আল্লাহ তালা বলবেন যে যাদের উদ্দেশ্যে তুমি যে উদ্দেশ্যে তুমি কাজ করেছিলে তাদের থেকে সে উদ্দেশ্য তোমার কী হয়েছে হাসিল হয়েছে সুতরাং এখন তোমার প্রাপ্তির আর কিছু নেই পরিষ্কার জানিয়ে দেবেন আল্লাহাল তৃতীয় নাম্বার হলো অহংকার অহংকার হল কাজ করে অন্যের উপর অহংকারের দুইটা পয়েন্ট একটা হলো যে সত্য গ্রহণ করার ব্যাপারে নাক ছটকানো আরেকটা হলো লোকদেরকে ছোটো মনে করা যারা এই পর্যায়ের যোগ্য না এই পরিমাণ নিয়ামত পায় না আল্লাহ তালার যারা পিছিয়ে আছে তাদেরকে কি মনে করা তুচ্ছ মনে করা বিশেষযোগ্য আরেকটা হলো কি হক গ্রহণ করার ক্ষেত্রে কি করা নাক সেনা এর মধ্যে আবু জাহালের অহংকারটা দেখেন রাসুল সাল্লাসলাম হলেন আবু জাহালের তুলনায় তরুণ বা যুবক সেই পরিমাণ পরিপক্ক না হাড্ডি পাখে নেই তিনি একটা সত্য নিয়ে আসবেন আর আবু জাহালের মতো হাড্ডি পাখা লোক এটাকে মেনে নিবে হতে পারে এটা এটা হতে পারে না এই জন্য সে কি করে নাই গ্রহণ করেন এখনো অনেকের এই প্রবণতা যে আমি এই ক্ষেত্রে এত অভিজ্ঞ এত পারদর্শী এত এই সময় এখানে ব্যয় করেছি আমি বুঝলাম না তুমি নতুন এসে এই বিষয়টা বুঝে ফেলেছ এটা হতে পারে না এত বড় বড়োরা বুঝে না তুমি বুঝে ফেলেছ এই যে একটা মনোভাব যে আমি এত বড়ো হয়ে আমরা এত বড় হয়ে বুঝলাম না তুমি এত বড় না হয়েও বুঝে ফেলেছ সুতরাং এই তোমার ছোটো হয়ই হয় দলিল যে বিষয়টা কি না সঠিক নয় এই অবস্থা হইলো তার অবস্থা অহংকারের অবস্থা যে নিজের থেকে ছোটোর থেকে কিছু আমাদের অধীনস্থ কেউ একটা সৎ পরামর্শ দিল বা কোনো একটা সংশোধনী দিল। এটা আমার হ্যাডমে লাগলো এই আমি নিতে পারলাম না এটা কি অহংকার আইনি অহংকারের দুইটা দিক একটা হলো লোকদেরকে তুচ্ছ জ্ঞান করা আরেকটা হইল হক গ্রহণ করার ক্ষেত্রে কোন্ঠা অনুভব করা যেহেতু হক তার চেয়ে বড়দের থেকে বা এর চেয়ে ব্যক্তিদের থেকে উপরের থেকে আসতেছে না এটাই আমা। আমলকে কি কি করে দেয় আমলকে নষ্ট করে না শুধু ব্যক্তিকে যার অন্তরের মধ্যে পরিমাণ অহংকার থাকবে সে কোথায় যাবে যাবে। আল্লাহ রক্ষা করেন। অন্য জনকে ছোট মনে করা মুসলিম যে কাউকে নিজের চেয়ে কি মনে করা ছোট মনে করা তুচ্ছ মনে করা হেওয়া মনে করা শেষ জমানায় কি আমতের আলামতের মধ্য থেকে একটা হবে এটা মানুষদেরকে সম্মান দেখানো হবে তার দুনিয়াবি প্রভাব প্রতিপত্তি ধন শক্তির কারণে এর বিপরীতটা হলো কি দুনিয়াবি হাইসিয়ত দুনিয়ার অবস্থান তার কি জীর্ণ শীর্ণ এই কারণে তাকে আমি মূল্যায়ন করি না তাকে আমি দাম দেই না এই পরবণা তাটা আমাদের মধ্যে আছে না নাই এটা হল অহংকারের ওই দ্বিতীয় অংশ একটা দিল হক গ্রহণ না করা আরেকটা লোকদেরকে কি করা তুচ্ছ জ্ঞান করা সাধারণত যারা দিয়া বিষ্ঠিত শক্তিশালী তাদেরকে কেউ কি করে না তুচ্ছ জ্ঞান করে না তুচ্ছ জ্ঞান করা হয় কাদেরকে যার কি নেই হাইসিয়ত নেই সে যত বড় দিনের দিক দিয়ে সে যত অগ্রসরি হোক না কেন কিন্তু মুসলিম হিসাবে তাকে সম্মান দেওয়া হয় না তবে লীগের মধ্যে একটা পয়েন্ট আছে একরামুল মুসলিম না একরামুল আগ্নিয়া ইকরামুল কি কি শক্তিশালীদেরকে সম্মান দেখানো সম্পদসীলদেরকে কি দেখানো সম্মান দেখানো প্রভাবশীলদেরকে কি দেখানো সম্মান দেখানো এটা না একসলিম মুসলিম হলেই সে কি পাওয়ার যোগ্য সম্মান মর্যাদা একরাম পাওয়ার কি যোগ্য অথচ দেখানে এই বিষয়গুলি কি উচুলের অন্তর্ভুক্ত একরমন মুসলিম সেখানেও এখন এই বিষয়গুলি অনেক ক্ষেত্রে অবহেলিত দেখা যায় তবু আলোচনার ক্ষেত্রে আছে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে সেখানেও সম্মান দেখানো হয় কাউকে যে বেশি নুসরত করতে পারে নুসরতের অর্থ হইল যে মুরগি পোলাও তারপরে বিরিয়ানির এতেজাম ভালো করতে পারে তারা হলো কি একরাম পাওয়ার যোগ্য মুসলিম আর যারা এই এতটুকু করতে পারে না সে কি খাদেম মুসলিম তারা কী বানায় রাখে খাদেম বানায় থাকে যা তুমি খেদ বোত করে সেবা করে আমাদের থেকে কিছু ঝুটা ফাটা এর কি অধিকারী আল্লাহ করুন এর বিপরীতটা হইল মুসলিমকে কি করা কোন ভাইকে তুচ্ছ মনে করা হাকির মনে করা আল্লাহ কোন একটা প্লান আপনি করেছেন নিজের পক্ষ থেকে একটা সংশোধন এসেছে সেটার মধ্যে একটা সুন্দর প্রস্তাব সে দিয়েছে সে শুধু অনবিজ্ঞ কারণে বা নবীন হওয়ার কারণে বা সে অন্য অন্য ক্ষেত্রে তার পারফরম্যান্স ভালো না থাকার কারণে এটাকে আপনি চিন্তা করার ই মনে করলেন না যোগ্য মনে করলেন মুসলিম হিসেবে মূল্যায়ন হলো কয়টা হলো চারটা পঞ্চম নম্বর হলো আদব এবং শিষ্টাচারের অভাব বদসুলো কি মানুষের সাথে কথায় বার্তায় মহামালায় আচার আচরণে নমনীয়তা গ্রহণ না করে অধ্যত দেখানো এটা আমলকে কি করে দেয় নষ্ট করে দেয় কারণ আল্লাহ তাল কাছে মর্যাদাবান কে এটা আমার জানা আছে যে যত মুদ সে তত বড় কি মর্যাদার এখন প্রত্যেকটা মুসলিমের সাথে আমার সেই তার মর্যাদার অনুভূতি আমার অন্তরের মধ্যে রেখে কি হওয়া উচিত আচরণ হওয়া উচিত আদব তো সাধারণত যদিও কাজেকর্মের সাথে সম্পর্কিত কিন্তু কথাবার্তার সাথে আরও বেশি কি। সম্পর্কিত জড়িত এই আমাদের কথাবার্তা যেন কি হয় সেই পর্যায়ে শিষ্টাচারমূলক হয় আদবের প্রতি লক্ষ্য রেখে হয় আসলে এসতে কাজ করতে গেলে এক একজনের রুচি স্বভাব এক এক জনের মেজাজ এক এক ধরনের থাকবে তাই নয় এখন আমারও এক ধরনের থাকবে আমার উচিত যে অপর ভাইয়ের রুচি স্বভাব মেজাজের প্রতি লক্ষ্য রেখে কি করা কার্যক্রম পরিচালনা করে আর সবারটা তো আর সমানভাবে কী হবে না রক্ষা করা সম্ভব না এক এক দেশের বা এক এক অঞ্চলের এক এক জায়গার এক এক ধরনের কি থাকে স্বভাব থাকে তো যারা একে একত্রিত হবে প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত যে আমার দেশের আমার ব্যক্তিগত বা আমার অঞ্চলের স্বভাব চরিত্র কথাবার্তা ঢং ভাষা এর কারণে অন্যরা যেন কিনা পায় কষ্ট না পায় এটা প্রত্যেকেই খেয়াল রাখা উচিত এটা আদবের অন্তর্ভুক্ত বাকি কেউ যদি এই ধরনের আঞ্চলিকতার কারণে বা স্থানীয় ব্যবধানের কারণে বিভিন্ন আচরণ প্রকাশ করে ফেলে সেটাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে কি দেখা উচিত এটা আদবের অংশ যেমন আমি আমার এই ব্যক্তিগত বা আঞ্চলিক এই সমস্ত বিষয়ে দিয়ে অন্যকে কষ্ট না দেওয়া অন্যের বিরক্তির উদ্রেক না করা উচিত এমনি ভাবে কেউ করে ফেললে সেটাকে সোয়ে নেওয়া এরপরে ষষ্ঠ নম্বর হলের ফলাফল নষ্ট করে দেয় নিজের মত নিয়ে মুগ্ধ হওয়া নিজের মতের প্রাধান্য চাওয়া আমারটাই প্রতিষ্ঠিত হতে হবে অন্যের মত এগুলি তো আসলে কোন যুক্তিযুক্তই না সেগুলি কে হতে পারবে না বাস্তবায়িত হতে পারবে না এই যে একটা অবস্থান কারো কারো এমন হয় বেশি বুদ্ধিমান বেশি বিচক্ষণ আল্লাহতলা থাকে অনেক কিছু দিয়েছেন কারণ তার মত গৃহীত না হলে সে নাই। আর তার মত গৃহীত হলে সে আছে সেটার জন্য কোরবানি দেবে তৎপরতা চালাবে সে জন্য সচেষ্ট হবে আর তার মত গৃহীত হয় নাই যাও আবদুল্লাহ ভাইয়ের মতো যে আমরা মত দিয়েছিলাম মদিনাই থেকে যুদ্ধ করার এখন মদিনাই থেকে যুদ্ধ না করে বাইরে গেছে কি করার জন্য মরার জন্য আমি নেই নিজের মত প্রতিষ্ঠা করার জন্য এইভাবে কি হওয়া যদি হওয়া এটাকেই কি করা শক্তভাবে ধরা এ যাবলমার এ বিরায় নিজের রায়কে নিয়ে মুগ্ধ হয়ে থাকা এটা আমলকে নষ্ট করে যায় তার ব্যক্তিগত আমলকে হ্যাঁ যদি কোথাও এমন হয় যে অন্যদের রায়টা আসলেই ভুল তারটা সে নিশ্চিতভাবে জেনেছে যে আসলে এটাই সঠিক এটাই উপযোগী বেশি তাহলে আদবের মাধ্যমে নিয়ম এর মাধ্যমে আনুগত্য ঠিক রেখে সে কী করবে উপরস্ত মাস্টুদের সাথে এটা উপস্থাপন করবে জানাবে চেষ্টা করবে এ বিষয়টা উপনীত হবে সপ্তম নম্বর হলো। অপছন্দনীয় কাজে আনুগত্য না করা আচ্ছা আনুগত্যের মূল ক্ষেত্রই হলো আনুগত্যের মূল ক্ষেত্রই হলো অপছন্দনীয় কাজে কি করা আনুগত্য করা পছন্দনীয় কাজে তো সবাই আনুগত্য করে এটা কি আনুগত্যের কোনো বিষয় হলো এই শরীয়তে যে আনুগত্যটা কাম যে আনুগত্যের দ্বারা তার পরীক্ষা হবে যে আনুগত্যের দ্বারা মুসলিম জমাতের মধ্যে কি হবে শক্তি হবে সেই আনুগত্যরা কোন ক্ষেত্রে ক্ষেত্রে অপছন্দনীয় কাজের মধ্যে কি করা আনুগত্য করা তো এটার সাথে শুধু দু পক্ষ উল্লেখ করার জন্য রাজনীতি উল্লেখ করেছেন কি আল আল মানসাতি বল যে পছন্দ এবং অপছন্দ অবস্থায় কি করে আনুগত্য করেন তো পছন্দটা সিটার সাথে শুধু প্রাসঙ্গিক ভাবে উল্লেখ করা সবাই কি করে আনুগত্য করেই আসল মূল উদ্দেশ্য কি অপসন্দ নীয় এটাই ক্রমশে বলা এই বিষয়টা আমরা বুঝতে পারি নাই যে আল্লাহ তালা বলেছেন যে যারা নাকি ইমান এনেছে ইমানদার এদের মধ্যে যারা মুসলমানের উপর ইমান আনবে তাদের জন্য কি থাকবে এই পুরস্কার থাকবে এর থেকে বর্তমানে যারা ইহুদি আছে ইহুদি থেকে আল্লাহ বিশ্বাস কীরা কামল করলে সে জান্নাতে যাবে না ইমানদাররা তো এগুলো কি এরপরে ইমানদারদের কথা বলা হয়েছে যারা ইমান এনেছে এখন ইমান দ্বারা এনেছে তারা তো এই কাজগুলো বিশ্বাস তারা কিভাবে এই পুরস্কার পাবে সাথে সাথে কাদের কথা উল্লেখ করা হয়েছে ইমানদারদের কথা উল্লেখ করা হয়েছে ইমানদাররা তো এই কাজগুলি করে কি এগুলো তো করেই না করে না করেই তারপরে তাদের উল্লেখটা কেন এই এখানে যেমন হাদিসের মাধ্যমে উল্লেখ করা হলো সেটা হলো প্রাসঙ্গিক ভাবে যে অবস্থায় কি করে আনুগত্য করে অবস্থায় কি করা প্রাসঙ্গিক ওই আয়াতের অর্থটা বলে দিয়েছি আপনারা হয়তো সবাই ধরতে পারেননি আচ্ছা তাহলে ক্ষেত্র কোথায় পছন্দনীয় অবস্থায় না অপছন্দনীয় অবস্থায় কষ্টের অবস্থায় না আরামের অবস্থায় অষ্টম নম্বর হলো নিজের বদিয়ানি ভিতরের খবাসের পরিচয় হয় যে উপরস্থদের সাথে আচরণ এক ধরনের অধীনস্থদের সাথে আচরণ ভিন্ন ধরনের এমনটা যদি হয় তাহলে সে আল্লাহর সাথে কি নেই সৎ নেই সে যদি আল্লাহর সাথে সৎ থাকতো তাহলে সবার সাথে তার আচরণ কী হতো একই ধরনের সে অন্যের জন্য নিজের জন্য যা চায় অন্যের জন্য কি করতো তাইতো সে চায় যে আমার অধীনে আমার উপরস্তরা আমার প্রতি সদয়। হোক সেও অধীনস্থদের প্রতি কি থাকত সদই থাকতো বিষয়টা এমন নয় কিন্তু সেদের উপর করতে সে কঠোরতা উপরস্তদের সাথে করতেছে চলচা ওদের এখানে গিয়ে দেখাচ্ছে নমনীয়তা তাহলে নিজের জন্য সে যা কামনা করে অন্যের জন্য সে সেটা প্রকাশ পড়ছে করছে না তাহলে সে কি হয়নি প্রকৃতি ইমান দাঁড় হয়নি সে খেয়ানত করতেছে আল্লাহর সাথে সে কি অসৎ হয়ে পড়লো আল্লাহর কাছে কি হয়ে পড়লো সে অসৎ হয়ে পড়ল ফলের পুরস্কার পাবে কি এই অসৎ ব্যক্তিরা না আল্লাহর সাথে যারা সৎ থাকবে তারা বুঝেছি বিষয়টা যে অধীনস্থদের সাথে আমার যে আচরণ হবে উপরস্তদের সাথে কি হবে আমার সেই আচরণ হবে এর অর্থ আমার অধীনস্থরা আমার সাথে যেমন আচরণ করুক আমি কামনা করি আমি যেন আমার উপরস্থদের সাথে সে আচরণ করি আমার উপরস্থরা আমার সাথে যে আচরণ করক আমি যেমন কামনা করি আমি যেন আমার অধীনস্থদের উপর সেই আচরণটা সেই আচরণটা আমি কি চাই উপর্তদের থেকে যে তারা আমাকে ধমকিয়ে দিক আমার কোনো ভুল হইলে আমাকে সেটে কেটে ফেলে দিক না আমাকে সংশোধন করে দিবে আমিও আমার অধীনস্থদের এটাই করা উচিত তাদেরকে না ধমকিয়ে তাদেরকে সহানুভূতির সাথে আদর্শ যত্নের সাথে তাদেরকে সংশোধন করে দেওয়া তাদেরকে ধীরে ধীরে ধীরে ধীরে অগ্রসর করে আনো এটা উচিত আমি যেমন চাই যে আমাকেও ধীরে ধীরে অগ্রসর করে উন্নতির শীর্ষ স্তরে পৌঁছে দিক আমার অধীনস্থদের ব্যাপারে আমার এই হিতাকাঙ্ক্ষিতা এই নোস এই হিতাকাঙ্ক্ষিতাটা কলামকামিতারা থাকা চাই আমি যেমন চাই যে আমার উপর এই অধীনস্থরা আমাকে মান্য করুক আমার সম্মান করুক আমার সাথে খেয়ানত না করুক আমারও উপরস্তদের সাথে আমার এই আচরণগুলো দেখানো উচিত যে তাদেরকে মান্য করা তাদের সাথে খেয়ানত না করা তাদেরকে সম্মান করা এটা উচিত বাইদের ব্যাপারে ধারণা না রাখা আমল নষ্ট করে দেয় আরেকটা বিষয় সেটা হলো কী কাজের ফলাফল নষ্ট করে দেয় সুধারণা না রাখ সুধারণা না রাখলে কী হবে ঝগড়া বিবাদ হবে মতদৈতার সৃষ্টি হবে দন্দ হবে অক্ষ ঠিক থাকবে না অক্ষ ঠিক না থাকলে জামাতবদ্ধ কাজের মধ্যে কি ফল আসবে বলেন আসবে কোনো ফল ফল নষ্ট করে দেবে কু ধারণা অনেক ঝগড়া এবং অনেক অনৈক্যের কি হয় বীজ হয়ে যায় সৎ না থাকা যত্ন থাকার একটা উদাহরণ যে যেই ভিতর্গত আমার বিষয়টা প্রকাশ করে ফেললে লোকদের সামনে আমার কি হতে হয় লজ্জিত হতে হয় কিন্তু আমি কি আল্লাহর সামনে পরিষ্কার হয়ে যাই এই অবস্থাটার কথা বলা হয়েছে সেই বিতর্কত অবস্থাটাকে কি করে রেখে দেওয়া গোপন করে রেখে দেওয়া জামাতবদ্ধ কোনো কাজের এমন কোন পদক্ষেপ আমি গ্রহণ করেছি যেটা জামাতে কী হবে ক্ষতি সেই ক্ষেত্রে আমি যদি আমার অবস্থাটাকে ভিতরে ভিতরে রেখে দেয় আমারও সংশোধন হবে না জামাতেরও সমূহ সম্ভাবনা আছে যে কী হবে বড় ক্ষতি হয়ে যাবে এই ক্ষেত্রে গোপন রেখে দেওয়া এটা হইলো অসত্ত কি থাকা তো নগদ আমি তো ক্ষতিগ্রস্ত হবে। জামাতের যদি কোনো ক্ষতি নাও হয় তারপরও আমি ক্ষতিগ্রস্ত হব আল্লাহর কাছে এর কারণে আমার জবাবদিহিতা করতে হবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আর যদি জামাতের ক্ষতি হয় তাহলে সেই ভোগান্তিটা তো আসবেই যে যত ধরনের যত মানুষের আমি ক্ষতি করলাম সেই মানুষের ক্ষতির একটা অংশ আমার ঘরের উপরে এসে চাপবে সতের একটা উদাহরণ দিয়েছেন যে দেখেন তাবুক যুদ্ধের মধ্যে না তিনজন স্বাভাবিক তারা কী করেনি যুদ্ধে যায়নি ফেরত আসার পরে মুনাফিকরা বিভিন্ন উজর দেখিয়ে নিজেদেরকে কি করেছে বাহ্যিক নগদ শাস্তি থেকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু সেই তিনজনে মিথ্যা উজর দেখিয়ে নিজেদেরকে কি করে নেই রক্ষা করে নাই যার কারণে তারা নগদ কি করেছে বিপদে পড়েছে এই বিপদের ভয়ে যদি তারা নিজেদের দোষটাকে গোপন করত। তাহলে আল্লাহর কাছে তারা খেয়ে যেতেন না কিন্তু গোপন না করার কারণে নগদ একটু শাস্তি তাদের হলেও আল্লাহ তালা তাদেরকে কি ঘোষণা করে দিয়েছেন পবিত্র ঘোষণা করে দিয়েছেন আখেরাতের শাস্তি থেকে তারা মুক্ত হয়ে গেছে তানজিমি বিষয়ও জামাতবদ্ধ কাজের বিষয়ও আমাদের দ্বারা যদি কোনো এই ধরনের ত্রুটি হয়ে যায় আমরা গোপন করে এটাকে ধ্বংসাত্মক পর্যায়ে যেন না পৌঁছাই দেয় এটা প্রকাশ করার দ্বারা আমার যদি সাময়িক ক্রিয় হয় অপমানও হয় শাস্তিও হয় এটা আমার কি করে নেওয়া উচিত বরদাস্ত করে নেওয়া উচিত এটাই সৎ থাকা এই সব না থাকলে আল্লাহ করে কোনো দিন ঘাড় ধাক্কা দিয়ে আল্লাহ তালা আমাকে জামাতের কাছ থেকে কী দিতে পারে বের করে দিতে পারে অনেক নামে মুজাহিদ আল্লাহ তালা বের করে দেয় নেই দেয় নেই আল্লাহ তালা পর থেকে বের করে দিয়েছে আল্লাহ কাজে গরিমসি করা আল্লামা ইবনুল কাহিম রহিমাল্লাহ বলেন যে দিনের ফরজীয়তে পালনে গরিমশা করা তো কোনোভাবে আচ্ছা তাকে জিজ্ঞেস করা হয়েছে জাহার নামে সবচেয়ে বেশি মানুষ যাবে না কাহিম রহিম আল্লাহ বলেছেন যে জাহার নামের সবচেয়ে বেশি মানুষ যাবে গরিমসি করার কারণে কী করার কারণে অলসতা দেখানোর কারণে গরিমসি করার কারণে অহংকারের কারণে তো যাবে কিন্তু সবচেয়ে বেশি যাবে কিসের কারণে গরিম করার কারণে আমরা অনেক ক্ষেত্রে আত্মতৃপ্তিতে ভুগতে পারি যে আমি তো অহংকার করি না কাজও করি না কি করি না কাজ করি না তো অহংকার না করা এক সাধুতা কিন্তু কাজ না করা এটা কোন। এক সাধুতা কোনটাও জাহান্নে যাওয়ার একটা কি উপায় এটার ব্যাপারেও আমাদের কি হওয়া উচিত অহংকারের ব্যাপারে যখন আমরা সাবধান হয়ে আছি আলহামদুলিল্লাহ অনেকেই তো এই অলসতার ব্যাপারে গরিমসির ব্যাপারে এই ব্যাপারে আমাদের কি হওয়া উচিত সাবধান হওয়া উচিত দেখেন ওই যেই তিন সাহাবির কথা উল্লেখ করা হলো তাদের এই পানিশমেন্টটা এসেছিল এই শাস্তিটা এসেছিল কিসের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে পড়েছিল কিসের জন্য গরিমসির কারণে নয় এই গরিমসির কারণে শুধু একটা যুদ্ধে যাওয়ার ব্যাপারে তারা কি করেছে গরিমসি করে অঙ্কার দেখিয়েছিল করেছিল। শুধু এটা আমাদের সবচেয়ে বড় রোগ এটা যতই সারা রাত যদি এটার ব্যাপারে বলা হয় আসলে কম হয়ে যাবে আমাদের পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ আমরাও যদি খেয়াল করি বলেন দেখি কোনটা অন্যান্য বিভিন্ন অসতর্কতা বিভিন্ন ধরনের এই কৌশলের পরিবন্ধী এবং অন্য ক্ষেত্রে হতে পারি না কেন সেই সতর্কতার যে জ্ঞান যে কৌশল আমার রক্ত করা দরকার ছিল সেটা না আমি গরিবসির কারণে তৎপর না থাকার কারণে এই কারণে নয় অন্য অনেক রোগের কারণ হয়ে আছে দেখা যাবে গরিমসি অনেক অজ্ঞতার কারণ হয়ে আছে আমাদের এই গরিবসি হম আল্লাহ আল্লাহ আমি তোমার কাছ থেকে কি চাই এই গরিমসি অলসতা থেকে পানা চাই আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এইজন্য কোনোভাবেই কাজে গরিমসি করা বা আলসিমি করা যাবে না গা ঝাড়া দিয়ে কি করতে হবে উঠে যেতে হবে রাত্রে ঘুম থেকে উঠতে পারি না চোখ খোলার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়িয়ে যেতে হবে তার যুদ্ধের সময় কি করতে হবে একটু দেওয়া যাবে না উঠার অব্যাস যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ ভালো না হয়ে থাকলে কিভাবে উঠতে হবে চোখ খোলার নিয়াতে আমার প্রস্তুতি নিয়ে শুয়ে যেতে হবে এবং যখনই চোখ খুলে যাবে না গড়িমসি করা যাবে না আড়িমুড়ি দেওয়া যাবে না আর একটু হাই তোলা যাবে না কি করতে হবে সাথে সাথে লাভ দিয়ে বিছে না দাঁড়িয়ে যেতে হবে চোখ খুলছে তো দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেলে ঘুম তো এরপরে গায়ে পানির ছিটা দিবে কি হয়ে যাবে আরও দেখা যাবে ঘুম কেটে করলে দোয়া পড়লে আস্তে আস্তে দেখা যাবে ঘুমের ওই ঘোর ভাগ কি হয়ে যাচ্ছে আচ্ছা এগারো নম্বর চলে গেল না ১২ নম্বর দুনিয়ার প্রতি ভালোবাসা রাসুসাল্লান দুনিয়ার প্রতি ভালোবাসার মধ্যে সেই আটটা বিষয় আবার ফিরে আসতেছে এইগুলি দুনিয়ার বিভিন্ন অংশ নয় দুনিয়ার ভালোবাসার অংশই মাতা পিতার ভালোবাসা সন্তানের ভালোবাসা যেই ভালোবাসাগুলি দিনের পথে প্রতিবন্ধক হয় এই ভালোবাসাগুলি হল আমাদের জন্য ধ্বংসাত্মক আচ্ছা এরপরে রাসুল সাল্লি সাল্লাম বলে গিয়েছেন কি শেষ জমানায় তোমাদের লাঞ্চনার কারণ হবে পুরা জাতিগোষ্ঠীগুলো সমস্ত জাতিগোষ্ঠীগুলো দস্তরখানের খাবারের মতো তোমাদেরকে খাবলে খাবলে খাওয়ার চেষ্টা করবে কেন দুইটা বাদগুণ তোমাদের মধ্যে দেখা দিই একটা হল হবুদ্দুনিয়া কারাহিয়াত দুনিয়ার ভালোবাসা আর কি ভয় দুনিয়ার ভালোবাসার কারণেই তো মারতে চাই না এখানে হ্যাঁ এটি তো ওহান এটি তো ওহান ইয়া রাসুল্লাহ ও কারাহিয়াত দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর কি তো মৃত্যুর অপছন্দ মৃত্যুকে অপছন্দ করে কেন দুনিয়া এত সুন্দর করে সাজিয়েছি এত সুন্দর করে গুছিয়েছি এত সম্পদ এখানে ব্যয় করেছি আখারাতের জন্য তো কিছুই করিনি জন্য সব করেছি সব করেছি যেখানের জন্য এটা ছেড়ে যেতে মনে চায় বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই এই দুনিয়া ভালো একটা কথা আসলে তো গোসায় এখানের জন্য আসলে এটা কি করতে পারে না করতে পারেন এই ধোকার লাঞ্ছনার সবচেয়ে বড় কারণে যেতে পারি না কেন আমার এই আর আমায় কিনা তাও দাও না এই যে বাড়িঘর যেটা তুমি পছন্দনীয় করে তুমি সাজিয়েছ এটা ছেড়ে তুমি চলে যাবে ভালো লাগে এটা এই জন্য বাড়ি বানিয়েই না বিল্ডিং এর পিছনে পয়সা খরচ করা সবচেয়ে বেশি কি অনর্থক পথে সম্পদ ব্যয় করা এটা নয় সবচেয়ে বেশি অনর্থক সম্পদ ব্যয় কোন জায়গায় হয় বিল্ডিংয়ের পিছনে একটা মানুষ দুনিয়াতে বসবাস বিল্ডিং লাগে না হয় উপায় নেই যদি হয় সেটা ভিন্ন বিষয় কারামায় জন্য বিলাসিকার জন্য আচ্ছা যাক সাহান রাজি আল্লাহর ওই হাদিস আবুদাউদের ওই হাদিস এটা তো আমাদের জানা আছে হ্যাঁ মৃত্যু কেউ অপছন্দ কথা আলহামদুল্লাহ হাদিসের সারাংশ আলোচনা হয়ে গেছে মৃত্যু কেউ অপছন্দ করার দুইটা ছুরো একটা হইল যে দুনিয়ার মোহের কারণে দুনিয়া থেকে যেতে চায় না দুনিয়া আবাদ করেছে আবাদ থেকে অনাবাদের দিকে সে যায় কি করে কারণ আখেরাত সে সাজায়নি না অন্ধকারের দিকে যেতে তার মনে চায় না আরেকটা হলো কারা হিয়া তু যে তোমরা কি পছন্দ করবে না যুদ্ধ পছন্দ করবে যুদ্ধে কি করতে হয় মরতে হয় আর কেউ যদি মরতে না জানে মরাকে পছন্দ না করে তাহলে সে কী করতে পারে না ইজ্জতের সাথে বাঁচতে পারে না মুসলমরা মুসলিমরা প্রথম যুগে ইজ্জতের সাথে পুরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিলেন কিসের মাধ্যমে তারা বলেছিলেন যে তোমরা কাফেরদেরকে বলেছিলেন মদকে যেভাবে ভালোবাসো আমরা মৃত্যুকে সেভাবে কি করি ভালোবাসি পূর্ববর্তীদের অবস্থা ছিল যে কাফেরদের মদ ভালোবাসার নেই তারা মৃত্যুকে কি করত ভালোবাসত আর পরবর্তীদের দুরবস্থা হবে যে তারা মৃত্যুকে কি করে অপছন্দ করে তো ওনারা সেই সময় মৃত্যুকে ভালোবাসতো কোন জায়গায় গিয়ে মারা কবরস্থানে গিয়ে নিজেরা শুয়ে থাকতো এইভাবে মরতো এইটা মৃত্যুর ভালোবাসার প্রকাশ ছিল তাদের কোথায় এই সময় তারা মৃত্যু কে ভালোবাসবে নিষেধ করে দিবে তারা কোথায় যাবে না জেহাদে যাবে আল্লাহর দিনের পথে কি যাবে না মরতে যাবে না আর নির্দিষ্ট সময় আসলে তো মরবেই কোথায় পড়বে বিয়েশা নাই গড়াগড়ি করে কি করবে মরবে যুদ্ধের মাঠে কি করবে না মরবে না দিনের জন্য আমাদের এই বাংলাদেশের মাঝে দিনের জন্য কয়জন মানুষ রক্ত দিয়েছে কয়জন শরীর দিয়েছে বলেন দেখি আর যে যে জায়গায় আল্লাহ তালা দিনের কিছু শক্তি প্রদর্শন দেখিয়েছেন এবং প্রতিষ্ঠিত করেছেন সেখানে কি দিনের জন্য রক্ত ঝরে নি আমরা কীভাবে আশা করি যে এখানে দিন মজবুত হয়ে যাবে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে আমরা সম্মানের আসনে কি হয়ে যাব পৌঁছে যাব। আমাদের জন্য আমাদের দিন পছন্দ নিয়ে দিন কি হয়ে যাবে পালন করা সহজ হয়ে যাবে এর জন্য অপরিহার্য হলে গাছের গুঁড়ায় কি ডালতে হবে রক্ত ঢালতে হয়। এই দিনের গাছের গুড়া। এটা অন্যের জন্য ফলদায়ক বানাতে হলে সহজ করতে হলে কি ডালতে হয় রক্ত ঢালতে হয় আল্লাহ তালা আমাদেরকে এই দিনের গাছের গুড়াই। রক্ত ঢালার এই সাহবা কালাম রিদওয়ানুল্লাহি আলিম আজমাইনের মতো সে আগ্রহ সৃষ্টি করে দিই সেই তেমন আমাদের যদি তাহলে ইনশাল্লাহ জমানা আবার কী হবে পরিবর্তন হবে তারা যেইভাবে পরিবর্তিত হয়েছে তারা যেইভাবে সংশোধিত হয়েছে তারা যেইভাবে উন্নতির শিখরে পৌঁছেছে আমাদেরকেও উন্নতির শিখরে উঠতে হবে সেই সিঁড়িগুলি ডিঙ্গিয়ে এই ভিন্ন সিঁড়ি তারা রক্ত দেওয়ার জন্য কি ছিলেন পাগল পাড়া ছিলেন আমাদের মধ্যে সেই তামান না যে মরতে জানে না সে কি করতে পারে না বাঁচতেও পারে না ধরতে না জানলে বাঁচতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলি উপলব্ধি করার আমন করার তফিদানো অসুবিধা হবে না আলহামদুলিল্লাহ আসবেন